বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স সত্যজিৎ রায়ের লেখা অনবদ্য চরিত্রগুলির মধ্যে আছেন যেমন হেলুদা জটায়ু প্রফেসর শঙ্কু তেমনি আছেন তারিণী খুঁড়ো গল্প বলিয়ে এই ভদ্রলোকটি নাকি ৩৩টা শহরে পঞ্চান্ন রকম কাজ করেছেন ফলে তার গল্পের স্টক প্রচুর বিচিত্র সেই সব কাহিনী খুঁড়োর মতে একটু কল্পনার আশ্রয় নিতে হয়েছে ঠিকই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 শ্রাবণ মাস করে রেখে তক্ত পোষে তাঁর জায়গাটায় বসে তাকিয়াটা টেনে নিয়ে খুঁড়ো বললেন যুগে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে লোডশেডিং তাই বসবার আর সুনন্দকে ডেকে আনলো ন্যাপলা এসেই বলল। এই বাদলাতিরে মোমবাতির আলোয় কিন্তু মানে যদি আপনার স্টকে আর থাকে দুটো গল্প তো অলরেডি বলা হয়ে গেছে বললেন খুড়ো তবে সব যে ভূতের গল্প তা নয় অবশ্যই এখানে বলে রাখি যে তারিণী খুঁড়োর গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল না সত্যি সে কথাটা আর কোনদিন জিজ্ঞেস করি না তবে এটা জানি যে পঁয়তাল্লিশ বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে অভিজ্ঞতার স্টক অফুরন্ত আজকে কিসের গল্প বলবেন জিজ্ঞেস করল ভুলু আজকেটা ভূতেরও বলতে পারিস কঙ্কালেরও বলতে পারিস কঙ্কাল ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না বললো নেপলা । তুই আর কি জানেছিলে চোকরা এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায় অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল শোনার যদি সাহস থাকে তা তোদের বলতে পারি আমরা পাঁচ জনে একসঙ্গে পর পর তিনবার পর খুঁড়ো শুরু করলেন আমি তখন মালাবারে এলাচের ব্যবসা করে বেশ দু পয়সা কামিয়ে আবার ভব করে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 চেহারা ভালো হওয়া চাই রোজ সিটিং দিতে হবে উপযুক্ত পারিশ্রমিক দেবে তোদের তো বলেইছি সে বয়সে আমার চেহারা ছিল লাইকে প্রিন্স তার উপর ডন বৈঠক দেওয়া শরীর গায়ে জোব্বা মাথায় মুকুট আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে দেওয়া যায় যাই হোক করে দিলুম আর ডাক এসে গেলো সাত দিনের মধ্যে নতুন খুঁড়ে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে সেটা বোঝাই যাচ্ছে উর্দিপড়া বেয়ার এসে আমাকে নিয়ে গিয়ে বসালো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে সেখানে জনা পাঁচে ক্যান্ডিডেট অপেক্ষা করছে যেখানে ডাক্তারের ওয়েটিং রুম এদের মধ্যে একজনের চেহারাটা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলাম না আমি মিনিট মধ্যেই ডাক এল বিশ্বনাথ ছোলাঙ্কি বলতেই চিনে ফেললাম লোকটাকে ফিল্ম পত্রিকায়ের ছবি দেখেছি কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করা কেন কৌতূহল হওয়াতে আমার পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলুম আচ্ছা যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধ একজন ফিল্ম স্টার তাই না ভদ্রলোক একটু হেসে বললেন স্টার হল কি আর এখানে দেখতে পেতে হতে চেয়েছিলো স্টার কিন্তু তিনটি ছবি পরপর মার খাওয়াতে এখন অন্য রাস্তা দেখছে ভদ্রলুক আরও বললেন যে সোলাম কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে ধোনি বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে তারপর বোম্বাই গিয়ে ফিল্মের হিরো হওয়ার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে যিনি এসব খবর দিলেন তিনি নিজে অবশ্যই একজন ক্যান্ডিডেট পাঁচজনের সকলই মডেল হওয়ার আশায় এসেছেন তবে তার মধ্যে সোলাঙ্কির চেহারাটাই মোটের ওপর যদিও যাকে পৌরুষ বলে সেই জিনিসটার একটু অভাব আমার ডাক পড়ল সবার শেষে যে ইন্টারভিউ হচ্ছে সেটাই স্টুডিও কারণ একদিকে রয়েছে বেশ বড়ো একটা কাঁচের জানালা ঘরের এক পাশে একটা ইজেল আর তার পাশে একটা টেবিলের ওপর আকার সরঞ্জাম এইসবের মধ্যেই একটা ডেস্ক পাতা হয়েছে আর তার দুদিকে দুটো চেয়ার একটাই বসেছেন মারতেন্ডো সাহেব সাহেব কথাটা ভুল হলো না কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ চস্ত শুনি মারকান আঁক ফ্রেঞ্চ কাট দাড়ি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 পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেল যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন তাতে প্রধান পুরুষ চরিত্র হবো আমি নারী চরিত্রের জন্য আছেন মিসেস মারতান্ড আর ওদেরই ১৯ বছরের মেয়ে শকুন্তলা খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই মারতান্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট পাগড়ি মুকুট দুতি, চাদর কোমরবন্ধ তাগা তাবিজ নেকলেস সবই আছে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 তার মধ্যে চাপানের জন্য দশ মিনিটের বিরতি থাকে এগারোটায় কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি সন্ধ্যেবেলা লেকের ধারে একটু বেরিয়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি এছাড়া আর কাজ আছে সেটা হলো পুরাণের গল্প পড়ে মারতণ্ডের জন্য সুটেবল সাবজেক্ট খুঁজে রাখা মারতণ্ডের নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে তাও তেমন খুঁটিয়ে নয় তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে আমি মারতান্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা যেগুলো মনে ধরেছিল আমি জানতাম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুব জুৎসই কিন্তু কাজের বেলা গণ্ডগোলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি চার মাস একটানা সিটিং দিয়ে আটটা ছবি হয়ে গেছে এমন সময় একদিন বেলা লেকের ধারে বেড়িয়ে বাড়ি ফিরছি একটা পুরোনো মসজিদের পাশ দিয়ে রাস্তা জায়গাটে নিরিবিরি মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝরি দেখলুম জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি মাথায় আর বাঁ হাতে বেদম পেন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক হরিদয় ভদ্রলোক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 আমার মতো কোয়ালিফিকেশান নাকি তার নেই কিন্তু নিরূপায়। এই সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবে ইত্যাদি ইত্যাদি এ নিয়ে তো আর করার কিছু নেই তাই অবত্য সময় কাটানো এবং যা কিছু রোজগারের জন্যে অন্ধ্র হেরাল্ড পত্রিকায় একটু এক লিখতে শুরু করলুম ছকানায় ছবি আঁকতে মার্তণ্ডের লাগবে অন্তত তিন মাস অর্থাৎ আমায় প্রায় ন হাজার টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুণ্ডা কিন্তু এক মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মারতান্ড সাহেবের আমায় নাকি বিশেষ প্রয়োজন বেশ কৌতূহল নি হাজির হলা মারতান্ডের স্টুডিওতে ব্যাপার কি আমায় একটা ভালো স্ক্যালিটান জোগাড় করে দিতে পারো বললেন মার্তান্ড সাহেব দু একজনকে বলে ফল হয়নি তাই তোমার কথা মনে হলো যদি পারো তো ভালো কমিশন দেবো আমার বিশেষ দরকার জিজ্ঞেস করলুম স্কিলিটনের প্রয়োজন হচ্ছে কেন বললেন বললেন বেতাল পঞ্চবিংশতে ছবি আসবেন। বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট বিতালের গল্প আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না আমরা এককালে খুব উপভোগ করতুম এক সেই বিক্রমাদিত্যকে আদেশ করেছে দু ক্রোশ দূরে শ্মশানে সিরিজ গেছে একটা মড়া ঝুলছে সেইটা তুমি আমার কাছে এনে দাও বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মড়ার গলার দড়ি তলারের এক কপে কেটে ফেলতেই মোড়া মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিল এ হলো জিন্দা লাশ এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে এই ভূতে পাওয়া মড়াকেই বলে বেতাল বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন আর বেতাল তাকে হেয়ালি গল্প বলছে রাজা যদি হেঁয়ালির ঠিক উত্তর দেন তাহলে মরা আবার তাঁর কাঁধ থেকে সিরিজ গাছে ফিরে যাবে আর যদি ভুল উত্তর দেন তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন যাই হোক আমি মারতন্ডকে বললুম কিন্তু সাহেব বেতাল কঙ্কাল নয় সে তো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 তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগন আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা বলতে পারবো না আর সেটা এখনো সে লোকের কাছে আছে কি না তাও জানি না কী লোক সে এক ম্যাজিসিয়ান বললেন হোসেন সাহেব আসল নামটা কি জানি না তবে ভোজরাজ নামে খেলা দেখাতো তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত দাশ খেলতো দুজনের পাশাপাশি হাঁটাচলা করতো সে এক খুব নাম করেছিল লোকটা তবে বছর পনেরো তার কোনো হদিশ পায় নি ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম সে কি হায়ের লোক হ্যাঁ তবে তো ঠিকানা জানি না অন্ধ্র অ্যাসোসিয়েশনের জিজ্ঞেস করে দেখতে পালো তারা ফি বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করতো চক বাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে দুটি ঘর নিয়ে তিনি থাকেন বয়স আশিটাশি হবে মুখ ভর্তি এক রাস খয়ের রঙের দাড়ি মাথায় চকচকে টাক গায়ের রং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 তোমার কঙ্কল তো আমি সামনে দেখতে পাচ্ছি কোন হাড়ে চিড় ধরলো ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল তুমি জওয়ান বলেই জোড়া লাগলো আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতম আমাকে কি আর কোনো দিন উঠতে হতো এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলাম না আমায় কি জখম করলো সেটা বলতে পারেন ভেরি অর্ডিনারি গুন্ডা বললেন তুমি তার পিছনে অন্য কেউ আছে কি না জানি না পারে সেটা জানতে পারে আমার কঙ্খাল সেটা আমার অনেক বেশি জ্ঞানী তুমি চাইছো সে কঙ্খাল আমি দ্বিতীয় প্রস্তুত আছি উনি কাল রোজগার নেই হাজার পেলে সব শোধ হয়ে যাবে একটা কথা বলি তোমার এ কঙ্কাল যে সে কঙ্কাল নয় যার কঙ্কাল তিনি ছিলেন সেদ্ধ মাটি থেকে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 হাত বাড়ানো মাত্রা আমি একটা কথা না বলে পারলুম না কিন্তু এ বাবাজির কঙ্কালকেও তো আপনি বসে এনেছিলেন একে দিয়ে ভিলকি দেখাতেন স্টেজে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 কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায় মনে মনে তোমার শিষ্য হয়ে আমি এক টানা দশ বছর তার পদসেবা করি তখন আমার তরুণ বয়স ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল এই পর্যন্ত গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি তার একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন বেটা তোর উপর আমি আমি খুশি হয়েছি তবে তুই এখন সংসার ত্যাগ করতে যাস নি তোর কাজ আছে হবে ভোজ বাজির রাজা তোর নাম হবে যে কাজে নাম করবি সেই আমি সাহায্য করবো তোর সেবার প্রতি দেব তবে সেটাই এখন নয় আমি মরবার পর আমি বললাম সেটা কিরকম করে হবে যদি বুঝিয়ে দেন গুরুজি আমাকে সোন তারিখ বলে দিয়ে বললেন এই দিনে যাবে তুই নর্মদার তীরে মন্ধাতা শহরে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 সেটাকে তুই নিয়ে যাস বা দেটাকে নদীর জলে ফেলে দেবে যদি তখনো কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না তখন আবার তুলে এনে তোর কাছে না আসেনি একবার মুসির জলে ফেলে দেখেছিলাম ডোবেনি এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম তোমার रासी ते जन्म तोमी तिथि राशि तुम्हें देखे मन हो तुम्हें लोक बाबार हिल्लेटा तुम हाथ दिए हम भलो ही বাবার তোমাকে ভালো লাগতো তিনি ঘরের এক পাশে একটা বড় কাঠের সিন্দুকের দিকে দেখিয়েছেন বজাজ আমি গিয়ে ডালাটা তুললুম ভিতরে কিংখাবের কাজ করে একটা গাঢ় লাল মকমলের উপর हाँटू भाज कर कंकाल शोजरजे तुले आन देखी तमाम कंकाले हाड़गुल परस्पर संगे पेचाना रही है पजरा दिए जाप्टे धरे कंकाल बाहर आनलुम भोजरज बोलें दाँड कराओ कर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 গড় করে একবারে একেবারেঙ্গ হয়ে শুয়ে পড়লাম সামনে। যা করছ তা বিশ্বাস করে করছ তো জিজ্ঞেস করলেন আমার মনে সব কপাট খোলা ভোজরাজজি হ্যাঁ আমি হাঁসি টিকটিকি ভূত প্রেত দত্তি দানো বেদ বেদান্ত আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি ভেরি গুড এবার ওটাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয় কাজ হয়ে গেলে ওটাকে মুসি নদীর জলে ফেলে দিও কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মারতন্ড আমাকে দুশোর জায়গায় পাঁচশো টাকা বক্সিস দিয়ে ফেললেন তারপরে বললেন আজ সন্ধ্যায় কি করছ কেন বলেন তো আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব তুমি এলে ভালো হয় আমি তো জানতাম আপনি সকালে ছাড়া ছবি আঁকতেন না এটার জন্য স্পেশাল ব্যবস্থা বললেন মারতুন্ড এই ছবির জন্যে যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে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 মডেলে জায়গা এখনো খালি তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যিই তারিফ করার মতো ব্যাপার সেটা যে শ্মশানে ভূত পিসাচের নৃত্য হচ্ছে সেখানে এই রকম আলোরই দরকার মার্তন্ড বসে আছে ক্যানভাসের সামনে তার পাশে একটা জোরালো ল্যাম্প সে আমাকে আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করল সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা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 যে কোনো খুলির দিকে চাইলেই মনে হয় সেটা হাসছে একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজাটার দিকে চোখ গেল তলোয়ার হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে পাকানো ঘোঁপ গালপাট্টা লম্বা ঢেউ চুল কোনো ভুল নেই মনটা হু হু করে উঠল কারণ ওই পাটটা আমারই পাওয়ার কথা দৈব দুর্বিপাকে ফসকে গেল রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন মারতন্ডু উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যাডস্ট্যান্ডের দিকে কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে ছাপিয়ে দিয়ে বললেন এটার হাত দুটোকে তোমার কাঁধের ওপর দিয়ে সামনের দিকে ঝলিয়ে দাও আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার মা দিয়ে চেপে থাকো দেখলুম মডেল দিব্য মারতন্ডের ইনস্ট্রাকশন পালন করলে লোকটার সাহসের প্রশংসা না করে উপায় নেই ছবি আঁকা করে দিলেন প্রথমে দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে এর আমি মডেল হতুম তাই কেমন হচ্ছে দেখার সুযোগ ছিল না আজ দেখতে পেলুম মারদণ্ডের নিপুন হাতের কাজ মিনিট পাঁচে কেউ হয়নি হঠাৎ মনে হল স্টেজের দিক থেকে একটা গঙ্গানির শব্দ পাচ্ছি আর্টিস্ট এত মুশগুল যে তার কানে শব্দটা যায়নি সেখানে বললে কারণ রাজা অল্প হেলতে দুলতে শুরু করেছেন আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছে না সে এপাশ ওপাস করছে আর তার মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে সেটাকে গঙ্গানি ছাড়া আর কিছুই বলা যায় না বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মারতন্ড এটিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কী হচ্ছে কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের তুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে সেটার কোনো দিন খোলা যাবে বলে মনে হয় না মডেলের অবস্থা এখন শোচনীয় তার বোমানি ক্রমে পরিত্রাহী আত্মনাদে পরিণত হয়েছে আর সে তলোয়ার ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতের সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের হাত দুটোকে আলগা করার চেষ্টা করছে মারতন্ড একটা চিকার দিয়ে দৌড়ে গেছে মটেলের দিকে কিন্তু দুজনের কম্বাইন্ড চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনো ফল হলো। না মারতন্ড হাল ছেড়ে দিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেয়ালে গায়ে এলিয়ে পড়ল আমার দিন কর্তব্য বিমূল ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি। কিন্তু তার মধ্যেই মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছে এদিকে ঘর ঘরে গলায় মারতন্ড বলছে আমি এবার এগিয়ে গেল মঞ্চের দিকে আমার কিন্তু ভয় কেটে গেছে এর মধ্যেই কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না আমার চেষ্টায় কোনো বাধা দেবে না কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভোমো করে উঠল রাজার ঝুল গোব গালপাট্টা পাগড়ি সবই আলগা হয়ে খুশে পড়েছে আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা এনে হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ সোলাঙ্কি মুহূর্তের মধ্যে চোখের সামুদ্রিক একটা পর্দা সরে গিয়ে যাঞ্চল্যমান সত্যিটা বেরিয়ে পড়ল। সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পয়সা আছে বুদ্ধি আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম এবার বলতো দেখি আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমি মারিয়েছিলে কিনা না না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেয় সোলাঙ্কির চোখ ঠিক বেরিয়ে আসছে সেই সেই অবস্থাতেই দম বেরিয়ে আসা গলায় বলি উঠলো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 এরপরে অবশ্যই সোলঙ্কি মশাইয়ের আর মডেল হওয়া হয়নি কারণ তাকে বেশ কিছু দিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারই চরণ বাণিজ্যে ঘটনাটা মারতন্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই কিন্তু দিন দিনসাদেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরো কাজে লেগে গেলেন বেতালের ছবি শেষ হওয়ার পর দিনই মুসি নদীর জলে কঙ্কালটাকে ফেলে দিলাম চোখের নিমেষে সেটা তলিয়ে গেল জলের তলায় শুনছিলেন তারিণী খুঁড়ো ও বেতাল রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মীর গল্পের সূত্রধার দ্বীপ